আবুহেরা ওদিআল্লাহআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম সালাদ আরম্ভ করার সময় দাঁড়িয়ে তাকবীর বলতেন অতঃপর রুকুতে যাওয়ার সময় তাকবীর বলতেন আবার যখন রুকু হতে পিঠ সোজা করে উঠতেন তখন সামি আল্লাহ হুলিমান হামিদা বলতেন অতঃপর দাঁড়িয়ে ক ইমুন রব্বানা লাকাল হামদ বলতেন অতঃপর শেষদায় যাওয়ার সময় তাকবীর বলতেন এবং যখন মাথা উঠাতেন তখনও তাকবীর বলতেন আবার দ্বিতীয় শেষদায় যেতে তাকবীর বলতেন এবং পুনরায় মাথা উঠাতেন তখনও তাকবীর বলতেন এভাবেই তিনি পুরো সালাত শেষ করতেন আর দ্বিতীয় রাকাতের বৈঠক শেষে যখন তৃতীয় রাকাতের জন্য দাঁড়াতেন তখন তাকবীর বলতেন আবদুল্লাহ ইবনু সাল্লি রহমতুল্লাহ লাইস রহমতুল্ল্লাহ সূত্রে হাদিসটি বর্ণনা করতে ওয়ালাকাল আহমদ উল্লেখ করেছেন